সফর চোদ্দশো তেতাল্লিশ সিজির মোতাবেক দোসরা অক্টোবর দু হাজার বর বাহারি রহমতুল্লাহ আলিহ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে সম্পর্কে, এদের সম্পর্কে এদের ভ্রান্ত সম্পর্কে এবং এরা শাসককে বিভ্রান্ত করে নিজের পক্ষে নিয়ে যে আহ সনাত জামাতের ওপর জুলুম চালিয়েছে এই বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলছেন ওয়াইলাম রাহেমা কল্লাহ আর জেনে রাখো হে পাঠাবের অলমায় কিরম গন যুগে যুগে সর্বদা দেহমিয়া একটি বাতিল ফিরকা যাদের আকিদ সেটাকে সবসময় খন্ডন করেছেন আলমাই খেরামগনামিয়া জালু ইয়ারুদ্দিন যুগে যুগে আলমাই খেরামগন যখন থেকে জাহামিয়া ফিরকা জন্ম নিয়েছে তখন থেকে খণ্ডন করেছেন এক একসময় অমোক বংশের খেলাফত আসলো বানি ফোলান অমোক বংশের কেন বললেন এটাকে বলেছি এটাকে একবার এসেছে এইরকমই কারণ সেই সময় শাসকরা বিভ্রান্তির শিকার গিয়ে তারা মোতাজেলা হয়ে গেছিল এবং বড় বড় আইন মাইকেরামদের ওপর চরম জুল মত্যাচার চালিয়েছিল সেই সময় যখন আহলে সন্নাথরা দুর্বল কমজোর আর শাসক গোষ্ঠী গুমরাদের সাথে বেদাত পন্থীদের সাথে বিশ্বাসীদের সাথে সে সময় তাদের নাম বলা সম্ভব ছিল না বলতে কি বোঝাইতে চাইছেন বানিল আব্বাস আব্বাসি খালিফার যুগ পর্যন্ত তার মানে রসোর উল্লাহ সাল্লাহ সাহাবাই কারামদের যুগে তো জাহামিয়াদের জন্ম হয়নি তাবেইনদের পরে তাবা তাবেইনের যুগে ছিলেন যে হেমা বুহানি ফাষা হেমা আহমদ আরত ইমামি আর বিন হাম্বাল বিশেষ করে আহমদ বিন হাম্বাল তো এমাম আহমদ বিন হাম্বালের যুগ কে বলা যেতে পারে এখানে যে সেই যুগে মোহতাজেলা জাহমিয়ারা অনেক শক্তিশালী হয়ে গেছিলেন शासक के पक्षम होन्न जम कमजोर जो मत्याचारामने गुमर ही आसल भ्रांत आकरे विश्व बहु आहलेन्न लोक आहलेन्नाथ छोटो आलेम विभ्रांत शिकार हो निजाई गुमराह मोताजला আর কিছু আছে জানের ভয়ে জুলচারের ভয়ে তারা নীরব হয়ে গেছিল বরং বাতিল কে স্বীকার করে নিয়েছিলাম ইমাম আহমদ বিন হাম্বাল রহমতুল্লাহ আলহ তিনি শক্ত ভূমিকা পালন করেছিলেন তারপর যখন জুলম অত্যাচার শুরু হইল তাকে কোড়া মারা শুরু হইল শাসকের পক্ষ থেকে তখন তিনি বলতেন মখলুকরানি মেনে নেবো আমি বলবো না হলে বলতে পারবো সেই সময় মাহবুদ্দিন হাম্বাল সম্পর্কে বলা হয়েছে তিনি যদি অটল না থাকতেন তিনি যদি তাদের হায়ে হা করে দিতেন তাহলে এই মুসলিম যেহেতু নিশ্চয়তা দিয়েছেন কি নিশ্চয়তা দলাল আমার পুরোটাই গুমরাহির ওপর এক হয়ে যাবে না ডাউন করবে কখন আহলে সোনা শক্তিশালী হবে তাদের সংখ্যা বাড়বে আহ দেখেন কোরআন সন্নার অনুসারীদের সংখ্যা এখন বাড়ছে বাড়ছে এর আগে কমেছে একসঙ্গে এক ছিল আবার কমেছে বলা যাবেন আবার কমবে কিন্তু থাকবে আমার একটি দল তয়ফা কিন্তু ক্ষুদ্র দল এজন জন্য ছড়িয়ে ছিটিয়ে থাকবে এই গ্রামে দুই জন আছে ওই গ্রামে দুই চার দশজন আছে কোন এলাকায় একটু বেশি আছে কোন এলাকায় কম আছে বাস্তব সত্য যদি ফিট করে দেখেন বাংলা ভাষা সত্য। গ্রামে একটা দুটা পাবেন প্রত্যেক গ্রামে অনেক সময় পাওয়া যাবে কিন্তু ডিস্ট্রিক্ট খালি নেই ডিস্ট্রিক্ট খালি নাই হয়তো থানাও খালি নাই ভালো করে খোঁজ নিলে হয়তো পাবেন গ্রামে কিন্তু পুরুষ হয়তো মহিলা আছে বিজয়ী থাকবে সর্বদা নয় খাজাল তাদের অপদস্তকারীরা কখন অপদস্ত করতে পারবে ক্ষতি করতে পারবে না অপদস্ত করার চেষ্টা করে কিন্তু ক্ষতি করতে পারবে না যে মতবাদ ছিল সেগুলি যুগ যুগ আলামাইকার খি খেলাফত আমল আসলো তখন সম্পর্কে বলছেন তাকাল্লামার রোয়াই বাদাত বেদাত মোল্লা রোয়াই বেদা এটা একটা কাদের জাহিল মূর্খ দিনের কোন জ্ঞান নেই বড় বড় লেকচার দেয় বক্তা দেশের আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন বক্তা এদেরকে হাদিসের ভাষা রুয়াইবেদা বলা হয়েছে রুয়াইবেদা মুল্লাসন কোন আলেম না এরা এরা কথা বলবে ফি আমরির আম্মা। বৃহৎ বিষয় আম্মা মানে জনগণের বিষয় গোটা দেশের বিষয় বড় বড় বিষয় আম্মা আর জীবনের সমস্যাগুলি রয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে। অমর খাস মানে বিশেষ বিশেষ বিষয় বিশেষ বিশেষ বিষয় মানে কিছু মাসলা যে মশলাগুলির মানুষের ব্যক্তি জীবনের সাথে সম্পর্ক পারিবারিক জীবনের সাথে সম্পর্ক সামাজিক জীবনের সাথে সম্পর্ক সুদ हराम एम एक विषय जे विषय बोल सारे और बड़ भूमिका आम जेहद জেহাদ বর্তমান পরিস্থিতিতে কি ফরজেহাদ ফরজের জন্য যে সব শর্ত রয়েছে সেটা কি বাস্তবে এখন এই বাস্তব কি বলে যে এখন ওই শর্তগুলি বিদ্যমান আছে এই বিষয়গুলিতে যদি নাবালকরা কথা বলতে শুরু করে হ্যাঁ নাবালকরা কথা বলতে শুরু করে রাষ্ট্রীয় বিষয়ে জাতীয় বিষয়ে যদি নাবালকগুলি কথা বলা শুরু করে लाभ चाहते क्षति अनेक बस देखें अनेक वक्ता बक्ता मानुषे श्रोता गल की कथा चायधर कथा पेश करे आवेग ही जो कथा बोलीयर विषय चलते আপনার মুসলিম সমাজের কি লাভ করে দেবেন ফ্রান্সে যে মুসলিম গুলো বসবাস করে তাদের কি লাভ করে দেবেন এগুলো দেখার বিষয় এগুলো চিন্তা করে সবগুলি মিলিয়ে কতটা বললে উপকার আছে মুসলিম উম্মার আর কতটা বেশি বেশি বলতে গেলে আবার ক্ষতি আছে মুসলিম উম্মার এই বিষয়গুলি চিন্তা করার মতো বিজ্ঞ আলেম যারা তাদের কথা বলা উচিত যার তার নাই বাংলাদেশে প্রতিবেশী দেশের রাষ্ট্র নায়ক ঠিক আছে এখন সবাই চায় যে না আসুক এরকম যা আলেম সবাই চাই প্রতিটি মুসলিম চাইবে एशंपर के मुख खुल कत कसम जरूर जो बक्ता बोलते जरूर देशर इत्यादि दे। सब गुलाडी कर सबगुली के सामने रेखे कथा से हमारे मन करा घाटे नाम मानस उत्तेजित कर दिल जाते विशाल आंदोलन शुरू हो जाए परिणाम सहय अवस्थाएं कथाए चले तरह ऐले मेरा क्षतिग्रस्त তার স্ত্রী ক্ষতিগ্রস্ত এর সাথে আর জড়িত আছে দেখা যাক এগুলোকে খুঁজে বের করা যাক হচ্ছে না হচ্ছে না লাভ কি করে দিলেন আপনি না নিজের লাভ করলেন না আপনার পরিবারের লাভ করলেন কু আনফুসা কুমো কুম আগে সেটাও না না জাহান নামের আগুন আপনি বললেন মনে করলেন যে হক কথা বললেন জাহান নামে আগুনতে বেঁচে গেলাম তো এইভাবে কি জাহান নামের আগুন ইসলাম শিখিয়েছে এটাও একটা পারবেন না আর বাহাদুর দেখাতে যাবেন আর বলবেন যে দিয়ে আমি জাহান থেকে বাঁচবো আর জাহান্নাত পাবো এটা তো আর ইসলাম বলছে না এভাবে চিন্তা করে দেখেন আপনি মক্কাই রাসুরামের চোখের সামনে সাহবাগের মতো তার স্বামী কে মাচার চলছে একটি কথা বলতে পারছিলেন একটা কথা বলতে পেরেছেন দেখান কোন হাদিস আছে যে নশাল এই আবুজাল তুমি অন্যায় কাজ করছো তুমি জল করছো খুব বাড়াবাড়ি করছো হ্যাঁ অথবা দু চারজন লোককে নিয়ে আন্দোলন করা যাবে না করেছেন আর কি করেছেন যেটা আছে হে আসের পরিবার তোমরা ধৈর্য ধারণ করো জন্মের ওপর জান্না তোমাদের সাথে জান্নাতের ওয়াদা থাকলো যেটা দিতে পারবেন সেটা বলেছেন জান্নাতের দোয়া দিতে পারবো জানতে পারবো খন্দ করে যুদ্ধের পরে আল্লাহ অনুমতি দিলেন এখন মারতে নাও আসলো পিটাওয়া যাও তাড়ো ওদেরকে তাড়া দাও দাও বুঝা গেছে জি पर सऊदी आरबे एक बड़ो आलेम बेबाइट बाकी समस्त आलेम वालमा और देश के जनगण मेरे नहीं सूतरा शांति কোন দিকে আমি কি করবো গেছেন আপনি নিজের কাজে কেনা কাটা গেছেন অথবা এয়ারপোর্ট যাবেন ভেসে গেছেন আবার তো ফ্লাইট ছুটি যাবে কি করব সৌদি আরবে জীবনে হয়েছে না হবে কেন কারণ এখানে কথা যে যতটা বলতে পারে তাকে ততটার অনুমতি আছে এবং সে ততটাই বলবে এই ট্রেনিং এই প্রশিক্ষণও দেওয়া আছে আর আমাদের দেশে বলতে পারলে হলো এলেম থাকার না বলতে পারলে হলো বলে দেয় আর তারপরে জনপ্রিয়তা লাভ হই ও ভালো বক্তা তো হ্যাঁ হক কথা বলতে পারে আরে কতটা হক কথা বলা চলবে আর কিভাবে বলা চলবে এগুলো করে বলতে হবে না হলে আন্তর্জাতিক বিষয়ে বড় বড় বিষয়ে যখন কথা বলা শুরু করলো ও তানু আলাহ সাল্লাহ কে করলো হাদিস কে তারা খণ্ডন করল তান হাদিস মানা যাবে না এটা যুক্তির পরিপন্থী এটা যুক্তিতে কোনো কিছু দোষ খুঁজা হচ্ছে তান করা রসুল্লাহ সাল্লামের হাদিস দোষ খুঁজা শুরু করলো মানে হাদিস খণ্ডন করা শুরু করলো এটা মানে চলবে না এবং ওয়াহাজ যুক্তি এবং ব্যক্তি মত তারা গ্রহণ করল। मतल के प्राधान्य दिखी कमरा जख कुरान हदीसर वहीकल के विवेक के बाद जुक्ति के, के प्राधान्य दिए जुक्ति के जुक्ति ना जुक्ति संगत न এটা যুক্তিসঙ্গত হলো। যে দেশে এত জল অত্যাচার চলছে আর এত আলম আলমাকে তারপরে দিন আর আপনাকে খুঁজে পাওয়া যায় না আপনি গুম বুঝতে তো ইসলাম তো আর এভাবে খেদমত করতে বলছে না এভাবে খেদমত করতে বলছে না এগুলো কাদের কাজ রোয় বেজায় না বালক আবেগিদের কাজ জামাত কে কালো না হলে কাপুরুষ বিভিন্ন নাম মানে যারা জঙ্গি তারা আমাদের কি বলে হয় বলে এরা হচ্ছে ভোগ বিলাসী কারণ এরা টাকা পয়সার পিছনে ছুটেছে না ওরা হলো বীরপুরুষ আঠারো বছর ২০ বছরের নাবাল বীরপুরুষ আর এদের মূর্খ মোল্লাগুলো যারা বিভ্রান্ত করছে যাদের কোরআন এবং সনার গভীর জ্ঞান নেই তারা হলো বীরপুরুষ জি এইভাবে কোবরা হয়েছে মোনাফিক মোনাফিক ও কাফার খাল যারা এর বিপরীত তাদের কাফের বলে আখ্যায়িত করেছে সুতরাং তাদের কথাতে সাড়া দিল মূর্খ এবং গাফেলরা মূর্খরা মনে করলে যে না তো কথা তো এটা খুব ভালো এই পরিস্থিতিতে এইরকমভাবে চুপ থাকাটা ঠিক নয় এই পরিস্থিতিতে এই করতে হবে মোকাপফল যারা গাফিল বুদ্ধি কম মুকাপাল বলা হয় একটু আগে কিন্তু বাংলাতে মোকাপফল মাঝে মাঝে এইটা আমি বলি মোকাপফল কারণ এটা এমন গালি নয় যে গালিটা খারাপ লাগবে কাউকেই যদি আমাদের দেশের মানুষকে মূর্খ বলা হয় গাধা বলা তো খারাপ গায়াল হয়ে গেল কিন্তু যাবে কোন পরিস্থিতিতে সৌদি আরবে যেভাবে ইসলাম পালন করা সহজ সেটা কি বাংলাদেশে সহজ হ্যাঁ একটা ধনির বাড়িতে যেভাবে ইসলাম পালন করা সহজ একটা গরিবের বাড়ি সহজ আমি সাধারণ উদাহরণ একই দেশে যেমন বললাম যে গরিবের বাড়ি আর ধনির বাড়ি ধনির বাড়িতে যদি মনে করে যে আমার প্রত্যেক ছেলেকে ঠিক আছে আমি একই অন্ডে রাখব আর তাদেরকে অ্যাটাচ বাথরুম করে দেবো প্রত্যেক রুমে আর তারপরে তাদের এমন পর্দার ব্যবস্থা করবো যে পর্দার মধ্যে পাকশাক হবে যে দিকে সেই দিকে আমার ছেলেরা কেউ যাবে না সুতরাং অসম্ভব গ্রাম অঞ্চলে যারা বাস করে অনেক গরিবের জন্য অসম্ভব যে আলাদা আলাদা বাড়ি করে দেবো তো মুশকিল পেটের খাবার জুটি পারে না তুই তো আলাদা আলাদা বাড়ি করবি কোথেকে বুঝতে পারছেন তো সব ক্ষেত্রে মানে উদাসীন উদাসীন বিষয়গুলি থেকে বাস্তবতা থেকে এইসব করতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে তাদের অজান্তে তারা কুফুরি করে ফেলল নিজেরাই কুফুরি করে ফেলল জি আল্লাহর অনুসারী সালাফি ভাই বোনদেরকে যারা কাফের বলে যারা মুনাফেক বলে যারা বলে যে এরা হচ্ছে কারো এজেন্ট ফেজেন্ট তো এগুলো বলে যে তাদের কাফের বলল ওরা কাফের হলো না কিন্তু নিজেরা কিন্তু কাফের হয়ে গেল क्षेत्र मानुष जो भ्रांतर मुशरे मिलद कर मजारे हाजिर मजारे हजिर पीड़े मरी धो मजार और मजारे सबाई तो शेषदा कर দিনের জ্ঞান তো নেই নিশ্চয় গেলে তো মেন অজু সুতরাং বিভিন্ন দিক থেকে মুসলিম উম্মা ধ্বংসের পথে চলে গেল মানে মুসলিম উম্মার বড় একটা অংশ যারা মোতাজেলা হয়ে গেল জাহামিয়া হয়ে গেল ও কাফারাত মিন অজু আর বিভিন্ন দিক থেকে তারা কাফির হয়ে পড়লো জি যেন জাহামিয়াদের আল্লাহাতের জাতিয়া গুলো বাকি গুলো স্বীকার করেনি কিন্তু এই জাহামিয়ারা সব সেফাতকে অস্বীকার আতিল তাদের ধর্ম ও তাজ মিন অজু বিভিন্ন দিক থেকে তারা জিন্দিক বিধর্মী হয়ে পড়ল। এবং বেদাতি হয়ে পড়লো বিভিন্ন দিক থেকে বিভিন্ন মশাইলের কারণে তারা কেউ বেদাতি হয়ে গেল কেউ তো জিন্দিক বিধর্মী হয়ে গেল কেউ কাফের হয়ে গেলো এইভাবে এমনভাবে তারা ধীরে ধীরে দলের ওপর দল বাড়তে আছে ও টেরো পায়নি যে মুসলিম উম্মা তেহাত্তর ভাগে বিভক্ত হয়ে গেছে কখন আর সবগুলি দল যাহার যাবে একটি ছাড়া অথচ তারা যদি একটু হুঁশ করত। আর এলেম ভিত্তিক ওই ভিত্তিক যদি দিন পালন করতো তাহলে জামায়াত কোন ফিরকা ছিল অন্য কোন দল ছিল কিছু ছিল না মহাজির সব একই আকি দেয় একই রকম এবাদত একই রকম তাদের চলাফেরা আর সবাই কোরআনে মহাদিস থেকে দলিল গ্রহণ করে কোরআনে মহাদিস যেটা বলে সেটাই করে যারা রসুর সালি সাল্লামের কথার উপর অটল থাকলো রসুরুল্লাহ নির্দেশের উপর অটল থাকলো ওয়ামরিয়াস आदर्श अटल नजतम तरह का ভুল পথে আছে বলে আখ্যায়িত করলো না যে ভুল হয়েছে এই এই এরকম করল না কাউকে তাদেরকে ভুল বলে আখ্যায়িত করলো না আর তাদের আদর্শ থেকে এগিয়ে গেল না তাদের আদর্শ থেকে এগিয়ে গেল না সাহাবাই কেরামগণ সবাই এক বাক্যে বলতে আল্লাহ কোথায় আছে আল্লাহ আল্লাহ বুঝা গেছে না সাহেব কোরআনে কারিমি লাত করেছেন তাদের মাতৃভাষায় আর কোরআন এ আল্লাহর চেহারার কথা আছে আল্লাহর চোখের কথা আছে আল্লাহর হাতের কথা আছে আছে না নেই আর চক্ষু মানে চক্ষু নয় রক্ষণাবেক্ষণ বুঝা গেছে তোমরা কেন করতে গেলে তাহলে তোমরা সাহাবাই কেরাম থেকে কয়েক কদম এগিয়ে চলে গেছে এই যে গোমরা হয়েছে এবং সাহাবাই কেরাম আদর্শ তরিকা থেকে এবং তাদের মজহাব থেকে মুখ ফিরিয়ে নেয়নি সাহাবাই কেরাম তরিকা এবং মজহাব থেকে এড়িয়ে যায়নি বিমুখ হয়ে যায়নি রাগেবার যদি সেলা হরফেজার আন আছে তাহলে মুখ ফিরিয়ে নেওয়া আর ফি যদি আসে মুখ ফিরিয়ে নিচ সে আরবির অলঙ্কার আনহারফেজার আর ফি হারফেজার একটা শব্দের অর্থ পরস্পর বিপরীত আগ্রহী হওয়া আর ওর দিকে মুখ ফিরিয়ে নেওয়া আমার আদর্শ নয় বা আমার দলভক্ত নয়ালেমা আল আল ইসলাম সাহি এবং সে নিশ্চিত জানলো মানে ইলমুল ইয়াকিম তার দৃঢ় বিশ্বাস तौहिदर पर सन्नार ओपर छह खाटी इतना जे इसलामा जै इसमाम जेहमी मतवादी ना जय इस्लाम মহতাজার মতবাদ ছিল না যে ইসলামে আশায় নিজের দিনের ক্ষেত্রে যেই ব্যক্তি সাহাবাই কেরামদের অনুকরণ করলো এখানে লেখক কাল্লাদা তকলিদ শব্দটি ব্যবহার করেছেন উত্তম ছিল ফাত্তাবা ইত্তেবা ব্যবহার করা কারণ ভাষায় এর্তেবা শব্দ ব্যবহার হয়েছে কোরানে আর তকলিদ শব্দটি পরবর্তীকালে ইসলামে এর কি হয়েছে মানে সংক্রমণ হয়েছে বা ইসলামিক পরিভাষায় এর অনুপ্রবেশ ঘটেছে তকলিদ হচ্ছে অন্ধ অনুসরণের নাম অন্ধভাবে কাউকে মারান না তকলিদ এই জন্য তকলিদের হানাফিফে বলা হয়েছে আমল করবে বিনা দলিল দলিল থাক আর না থাক আবুহানিফা রহমানিফা বললেই হইলো ব্যাস সেটাই দলিল এটা জায়গ সাহাবাইকার ইসতেহাদী মাসাইলে তো ভুল হইতে পারে ফতো ভুল হইতে পারে আর ছিল ফিখি মাসাইলে আকিদে কোন এক ছিল না কিন্তু ফিখি মাসাইলে বিভিন্ন মশাইলে কিছু কিছু মশাইলে একতলাফ ছিল তো তকলির শব্দ ব্যবহার করেছেন ওই যুগে যেহেতু যুগে। তিনি ব্যবহার করে ফেলেছেন কিন্তু সাহাবাই ক্যামের না বলে কি বলা ভালো ইত্যেব দিনের ক্ষেত্রে সাহাবাইকেরামদের অনুসরণ করলো অস্তারাহা তাতে আরাম পেয়ে গেল দেখেন আপনি আর হাদি হাদিসের আকারে হাদিসের জৈফ জালটা বাদ দিতে হবে বাকি যা পেয়েছি আর সাহাবাকে যে আদর্শের উপর পেয়েছি ওইটা হচ্ছে আমার দিন সহজ প্রত্যেকটা আপনার তরিকার উপর আছি আর আপনি দুনিয়া থেকে চলে যাবেন তো আরাম পাবেন কিন্তু আপনি যদি কষ্টটাকে আরাম মনে করেন যেমন যারা মোকালে মজা মনে করে যে ফি মজাবের হয়ে গেলাম আরাম পেয়ে গেলাম আর তো পড়তে হল না কোনটা সই কোনটা জয়ী না হানাফি ফেকাতে আছে আমি করলাম আরাম মনে করেছে রোগকে ব্যারাম বলা হয় আঞ্চলিক ভাষায় এই আরাম কিন্তু রোগ অন্ধভাবে রসোরাম ছাড়া অন্য কারো অনুসরণ করবেন কারণ প্রত্যেক মুজতাহিদের বেশ কিছু ভুল হয়েছে আর নিশ্চিত জানলো মানে বিশ্বাস করলো আর এই অনুসরণ করবেন মোহাম্মদের সাহবাই কিরমদের তকলিদ এখানে অবশ্য তকলিদ কোন ব্যক্তি শাক্ষী করতে বলেননি বলেননি যে আবু হানিফা তকলিদ করবেন তো তকলিদ করবেন তো মালিক করবেন না আহমদের করবেন এই কথা বলেননি যার ফলে যদি এখানে তকলিফ শব্দ ব্যবহার করেন তবুও ঠিক আছে কারণ অন্ধ অনুসরণে কার করবেন পুরো সাহাবাই কেন্দ্রের জামাতের করবেন তারপরে ওয়ালাম। আরো জেনে রাখো আন্না মন কাহা লফজি বি কেউ যদি বলে যে আমি উচ্চারণ করছি উচ্চারণ করছি তাহলে সে বেদাতি সে বেদাতি বিল কোরআন আমি যে কোরআনে উচ্চারণ করছি সেটা কি মখলুক সৃষ্টি এটা যদি বলে সে বেদাতি কেন বেদাতি এই জন্য বেদাতি যে কথাটি নতুন রসুল উল্লাহত করেছেন না করেননি করেননি যে কোরআনের যে উচ্চারণটা আমি করছি সেটা সৃষ্টি কথা বলেননি না রসুল বলেছেন না কলাফের আশেদের বলেছেন না সাহাবিরা বলেছেন তাহলে তুমি কেন এই নতুন কথা বলতে আসবে তাহলে তুমি বেদাতি কথা বললে সুতরাং না সৃষ্টিও বলবো না আর সৃষ্টি নয় এটাও বলবো না অমান সাকাতা যে চুপ হয়ে গেল ফালামিয়াকুল মখলুকোনালা গায়ের মখলুক সে মখলুকও বলবো না আর গায়ের মখলুকও বল ফা সে সে আল্লাহ হম্বল ইমামুসেমান এই কথাগুলি আকিদাল হাদিস লেখক হচ্ছেন শাবুনী পৃষ্ঠা একশো একাত্তরে রয়েছে আর এমাম বাই আল এতে নামক একশো দশ পৃষ্ঠা রয়েছে আর সর্বসূল আহলি সুন্না এমাম প্রথম খন্ড একশো আঠাত্তর থেকে একশো পৃষ্ঠা রয়েছে এভান কিতাব যে আবুল হাসান আশারির তার সাতাশে পৃষ্ঠা রয়েছে আর এমাম আবদুল্লাহ বিন এমাম আহমদ ইমাম আহমদের ছেলে একজন মহাদ্দেশ ছিলেন এমাম আব্দুল্লাহ। এই আব্দুল্লা কিতাবনা আর তখনকারতো কি বলা হয় যে আমি যে উচ্চারণ করছি কোরআন সেটা মখলুক সৃষ্টি তাহলে সে হচ্ছে বেদাতি আর কেউ যদি চুপ থাকে যে আমি মখলুকও বলবো না আর গায়ের মখলুক বলবো না তাহলে সে হচ্ছে জাহমি তার আল্লাহর সেফাদ অস্বীকার তো এখানে একটু ভেঙে বলি আমরা যে কোরআন করছি এটা একটা দিক আছে যে আমাদের জবান দিয়ে যে অক্ষরগুলি বের হচ্ছে। যে উচ্চারণ হইলো চলে গেল আওয়াজ আওয়াজটা যে শুনছে না এটি আওয়াজটা শুনছে এটা কিন্তু মাখুলকলুক বলতে হবে না কিন্তু এটা হচ্ছে হা মানে আসলো চলে গেল একটু আগে ছিল না আওয়াজটা এই যে কালাম যেটা আমি পাঠ করলাম সেটা কার কালাম আল্লাহর কালাম আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত এটা কথা আল্লাহর বাণী হচ্ছে আল্লাহর সিফাত তাহলে এখানে যখন আপনি বলবেন যে আমি বললাম আমার যে উচ্চারণ করলাম কোরআনে করিম এটা মখলুক তাহলে আল্লাহর সেফাতকে কেউ বুঝে নিতে পারে আল্লাহর সেফাত যেটা আল্লাহর কালাম আল্লাহর সিফাত মখলুক না আল্লাহর সেফাত হচ্ছে আল্লাহর গুণ আর আল্লাহ রবুল আলমিন যেমন খালেক তেমন তার সিফাত হচ্ছে কদিম এবং তার সিফাতকে মখলুক বলা যাবে না কথা বোঝা গেছে আল্লাহর বাণী তো এই জন্য সালা এই ভাষাটি বলেননি আপনি বলছেন তার মানে এই যে বিভ্রান্তি এসেছে বা আল্লাহর বাফাতকে অস্বীকার করা বা সেফাতের অপব্যাখ্যা করা জি তো আর কোরআনকে মখলুক বলা মোতাজের এতে আপনি প্রভাবিত হয়েছে। কেন বলতে যাবেন কারণ এখানে যেমন একটা দিক আছে যে আওয়াজগুলি বেরিয়ে গেল তেলাওয়ার এইটা একটা দিক আছে তেমন আর দিক আছে কিসের যে এই তেলাওত যেটা করলেন সেটা কার্বানি করলেন আল্লাহর কালাম আসলে আল্লাহ এই কালাম বলেছেন এবং সেটা আমার জবান দিয়ে উচ্চারিত হচ্ছে কোরআন কারিম যখন লিখছেন কোরআন কারিম লিখা আছেন কালামুল্লাহ আল্লাহর কালাম না কোরআনকে কালামুল্লাহ বলছেন না আল্লাহর কালাম আল্লাহর কালাম আল্লাহর সিফাত আল্লাহর কালাম কিন্তু এর উদ্দেশ না যে যে যে কালিগুলো যা আছে এই কালিগুলো সৃষ্টি নয় কালিগুলো তো সৃষ্টি কালীগুলো যাদের লিখা হয়েছে সেটা কি সৃষ্টি কিন্তু আর এই এইরকমই জবান দিয়ে যে উচ্চারণ হচ্ছে একটু আগে ছিল না এখন উচ্চারিত হইল আবার যখন সাত সাথে উচ্চারণ হলো শেষ হয়ে গেল তো এটা তো মখলুকের গুণ কিন্তু সালামগুণ এইভাবে নি। আপনি যদি এইভাবে বলেন কোরআনে মখলুক তাহলে আপনি বিধাতি আমার পরে যে দীর্ঘ সময় ধরে বেঁচে থাকবে সাহাবাইকার সাহাবাইকার কেউ তাড়াতাড়ি ইন্তকাল করে গেছেন না বিশ্বাসের পরে আর কেউ দীর্ঘ দীর্ঘায়ু হয়েছেন বা দীর্ঘ সময় পেয়েছেন যেমন কারণ আলী রাজি আল্লাহিয়া যে দ্বন্দ্ব আর তারপরে খারিজি ফিরকে বেরোলো আর রাফেজি শিয়া ফিরকে বেরলো শিয়া ফিরকে বেরুল তো এই যে দুটো ফিরকে বেরোলো আর তারপরে ধীরে ধীরে আরো বেদাতি গুলো तो आल्ला दीर्घायुर एरक दल बारा तकदी तकदीच नहीं कदरिया तकदीर के अस्वीकार कर हमारे अल्लाह इस लिखे टीके रखें लिखे भूल कथा বাস্তবায়ন হয়েছে যে যারা বেশ কিছু দিন বা দীর্ঘ সময় ধরে তোমাদের মধ্যে কার বেঁচে থাকবে হে সাহাবিরা ফাঁসায়ারা এখতেলাফান অনেক বেশি মত বিরোধ দেখবে। অনেক বেশি ইতলাফ দেখবে তারপরে আরেকের বলছে সব গুমরা হয়ে চলে গেছে কারণ সাহবাই আদর্শ থেকে দূরে চলে গেছে এই ক্ষেত্রে সমাধান কি বলেছে রাসুরুল্লাহ যখন অনেক এক দেখবে মতবিরোধ দেখবে ধর্মের ক্ষেত্রে সাবধান তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবে নতুন নতুন ধর্মীয় কাজ থেকে ধর্মের ক্ষেত্রে নতুন কথা কাজ থেকে বেঁচে থাকবে নতুন কথা বলবে না নতুন কাজ করবে না দল আলা কারণ সেটা হচ্ছে আলী এই চারজন হচ্ছেন খোলাফায় রাশেদ্দিন আর তার সাথে ছয় মাস ছিলেন হাসান বিন আলী রাজিয়া তালা তাকেও খালিফা রাশেদ বলা হচ্ছে পঞ্চম খলিফা दात दिए मजबूत सुन्नत के दाँत दिएरा जाए ना कि भाषार अलंकार কোন একটা কি একটু টান দিলে বের করে নিবে কিন্তু মাড়ির দাঁতের তলায় যদি একটা মিশাককে চাপ দিয়ে রাখেন তত সহজে না যে আপনার দাঁতের তলা থেকে টেনে নিবে হ্যাঁ তো ঠিক ওর সাথে তুলনা করে বলা হয়েছে যে সন্ন্যদকে ওইভাবে আঁকড়ে ধরবে যেমন दाँतर तलायछ के शक्त धरो जाते तुम्हारे दाँतर तला टनतेस ना करते आज के आलोचना शेष कर আল্লাহ রব্লা আলমী যেন আমাদেরকে সঠিক কথা বলার এবং সঠিক কথা মেনে চলার সঠিক বিশুদ্ধ জ্ঞান অর্জনে তৌফিক দান করেন এবং সমস্ত বিভ্রান্তি থেকে এবং সমস্ত বাতিল ফিরকার অনিষ্ট থেকে আল্লাহ জন আমাদের হেফাজত করেন দিন দুনিয়ার সমস্ত ফিতনা থেকে আল্লাহজন আমাদেরকে বাঁচিয়ে রাখেন্লাহাল আলানবাহ মোহাম্মদ আলহি ও সাহেব